স্মিল্লিহ্ন নিহি الله, الله على আদৌ ইর ومن اتبعني وسبحان الله وما অন من المشركين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 للكائنات إلى الفلاح السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعيمه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا عبد الله ومن يضلل فلا هادي له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 الله من আমাদের উপর পাঁচ অত সাল ফর করেছেন এবং এই ফরোজ পাঁচাত্তর সালাতে সতেরো কাত ছাড়া রয়েছে। যেগুলি হারাম না জায়জ সালাতে নামাজের পরিপন্থী নামাজ বিরোধী কাজ যাতে নামাজ নষ্ট হয়ে যায় যেগুলোকে নামাজ বিনষ্টকারী বিষয় মুক্তি লাতু সালাত হয়। আর কিছু বিষয় আছে যেগুলি নামাজের ভিতরে জায়জ অথবা মুস্তাহাব করা ভালো এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা হবে লেখক বলছেন হচ্ছে এমন বিষয়গুলি সম্পর্কে যা নামাজের ভেতরে করা মুস্তাহাব সুন্নাত মুস্তাহাব অথবা জায়জ কিছু কিছু বিষয়ের সাথে আসবে যেগুলো হয়তো অজীব নামাজের ভেতরে যে সব কাজ করা বা নামাজের শুরুতে জায়জ নামাজের ভিতরে জায়জ বা নামাজের ভিতরে বা নামাজের শুরুতে নামাজ অবস্থায় সন্ন্যাত বা অনেকের কাছে ওয়াজিব এই বিষয় নয়টি বিষয় আসলে আজকে বিষয় রয়েছে প্রথম বিষয় হচ্ছে যে মুসল্লির সামনে দিয়ে কেউ যদি অতিক্রম করে তাহলে তাকে বাধা দিবে যদি হাতের নাগালে থাকে হাতের নাগাল হাত বাড়াইলে পাওয়া যায় মুসল্লির দিবেন না এটা তৈরি নাই বুঝবেন এই জন্য মুসল্লির করণীয় রয়েছে মুসল্লুর করণীয় হচ্ছে সূত্রে আর মানে কিছু আড় করে নামাজ পড়া তাহলে আড় করে দিলেন এই আড় থেকে শুরু করে আপনার এই নামাজের জায়গা পর্যন্ত এটা আপনার জায়গা এটা কোন মানুষের অতিক্রম করার জায়গা নয় নিষিদ্ধ তার জন্য। কাজ। কিন্তু গোটা করে যা আজকাল মানুষরা করে থাকে এই লম্বা চওড়া মসজিদ সন্ন্যাস শুরু করে দিচ্ছে এই কাতার এই কাতার এইগুলোতে শুরু করে দিচ্ছে গোটা মসজিদ দখল করে খোলা জায়গা এটা পিলার দেখাও না কোনো একটা কিছুর আড়েও না আপনার জন্য আপনার জায়গা হচ্ছে আপনার শেষদার জায়গা শেষদার জায়গার সাথে সাথে এতটুকু বলা যায় যে সুতরাং মানে যেটা আর পর্দা আর নবিশাল্লামের শেষদার জায়গার মাঝখানে কতটুকু জায়গা থাকতো হ্যাঁ এতটুকু এতটুকু জায়গা আপনার শেষদার জায়গা যতটা তারপরে ধরেন এই যে কাতার গুলি আছে কাতার গুলি আমার না একটু হয়তো তো একজন লোক অতিক্রম করবে না আপনার কাতারের ভিতরে দিয়ে কি আপনি যেই কাতারে আছেন ধরেন এটার ভিতরে আছেন সামনে একবারে কাছে দিয়ে অতিক্রম করবে না কিন্তু যদি প্রয়োজন হয় কিছু দূর দিয়ে যদিও অন্যদিকে রাস্তা থাকলে সামনের দিকে যাবেনা যদিও দূর দিয়ে হয় কিন্তু মুসল্লিও কিছু করণীয় আছে প্রথম করণীয় যে মুসল্লি লম্বা চড়া মসজিদে খোলা মসজিদে পেছন দিকে নামাজ শুরু করে দিল আর গোটা মসজিদ দখল করে বসলো এটা উচিত না। আর একটা মুসল্লের করণীয় হচ্ছে যে যখন নামে শুরু করবেন যে কোনো জায়গায় তখন আপনি মসজিদে সামনে খোলা জায়গা আছে কি করবেন সুতরাং করে দেখো সুত্রা বলা এই সুত্রার জায়গা আর আপনার মাঝে মুসল্লির মাঝে এই জায়গাটুকু দিয়ে যদি অতিক্রম করে কোন মানুষ তার হাতের নাগালে আছে আপনার জায়গা থেকে সরতে হচ্ছে না এই জায়গাতে মুসল্লি মুসল্লির জন্য সন্ন্যাত হচ্ছে অতিক্রমকারীকে প্রতিহত করা বাধা দেওয়া যেতে দেবেন মিন আমামিহি তার সামনে দিয়ে তার সামনে দিয়ে অতিক্রম কারিকে বাধা দেবে যদি তার কাছে হয় মানে হাতের না গালে হয় কাছে আছে তাহলে অথবা একটু এরকম করলে পেয়ে যাবে এত কাছে দিয়ে আপনার শেষ তার জায়গায় অতিক্রম করবি তাহলে বোঝা গেল যে দূর দিয়ে যদি অতিক্রম করে তাহলে বাধা দিতে যাবেন না নামাজ না এখানে আর ওই যে ওখানে ধরেন পিলারের কাছে ওখান দিয়ে যাচ্ছে বা এক তার সামনে দিয়ে যাচ্ছে তাহলে আপনি এগিয়ে বাধা দিতে যাবেন না আপনার অধিকার নয় ওইখানে করিম এই বিষয়ের দলিল হিসাবে তোমাদের কোন মানুষ যখন সামনে দিয়ে অতিক্রম করবে কোন মানুষের সামনে দিয়ে পার হতে ছাড় দেবেন না তাহলে বাধা দেন ইশার বাধা এরকম করাতে শুনে গেল হয়তো ফাইন আবাহ যদি অস্বীকার করে ও গায়ের জোরে যেতে চায় তাহলে তার সাথে যেন লড়াই করে শব্দ করায়ামারি নয় হ্যাঁ ভাষ্যকার গণ মহাদেশিনা করেছেন ফালিয়াদ ফাহু বেকুয় হ্যাঁ হ্যাঁ কি করে শক্ত হয়ে বাধা দেবেন আসলে প্রতিহত করবেন তাকে বেকুয় না নিজের হ্যাঁ শক্তি দ্বারা একটু জি ঢিলা হয়েছিল মানে মারামারি নেই কেন মারামারি করলেন নমাজভঙ্গ হয়ে যায় ফাইনাম আহুল কারিন কেন ওকে হ্যাঁ জোর করে বাধা দিবেন বল প্রয়োগ করে কারণ ওর সাথে তারক শয়তান আছে মানুষের সাথে মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন একটা হাদিস দ্বারা প্রমাণিত যে একজন তার করা হয় যে ফেরিস্তা সবসময় ভালো কাজের জন্য হ্যাঁ উৎসাহিত করে ভিতরে দেখেন অনেক সময় আপনি ভালো করেন মন্দ করেন কিন্তু মাঝে মাঝে যেই লোকগুলি ফাঁসের টাইপের লোক মুসলিম সমাজের কিছু ভালো কাজ করে মাঝে মাঝে কিছু খারাপ কাজ করে মাঝে মাঝে কিন্তু নিজেকে ধিকার দেয় খারাপ কাজের উপর আর তারপরে তখন মনটা কি হয় উৎসাহিত হয় কালে বিশ্বাস তোর হ্যাঁ জাহান্নাম বলে তোর ভয় নেই এই যে মনের ভিতরে কথাগুলি আসছে আমি কি করছি এগুলো এই যে আপনার সঙ্গী যেদিন ভূমিষ্ঠ হয়েছে আপনার সঙ্গী ফেরেস্তা আছে হ্যাঁ অনিষ্ট বন্ধু সে হচ্ছে ভালো সঙ্গী আছে আর একটা সঙ্গী জিন সঙ্গী মদ সঙ্গী নিযুক্ত করা হয়েছে দিন মানুষ ভবিষ্ঠান করা হয়েছে ওর সবসময় কুমন্ত্রণ দিবস আসা দেবে হ্যাঁ সবসময় খারাপ কাজের জন্য প্রবচিত করবে হ্যাঁ করলি তো কি হলো তুই মেলালো করে চাইতে ভালো তুই একটা গোনা করছিস মানুষ গোনাতে দিবে আছে এমনটা কি তো বাবা করে নিবি এরকম কথা আসে না মাঝে মাঝে আসে কিনা যাক ভুল করলাম করলাম যে আপনার ভূমিষ্ঠ দিন থেকে শয়তান কারিন নিযুক্ত আপনার সাথে আছে আপনাকে পরিচরিত করেছে মন্দ কাজের জন্য এই কারিনের কথায় সুরায় কাফে সুরে কাফে দুইবার করেছে সুরেখ কাফ কারের যে ঘনিষ্ঠ সঙ্গী জিনা হেরব আমি ওকে জবরদস্তি গুমরা করিনিম বাই তবে ও হ্যাঁ সুদূর ভ্রষ্টরা হইতেছিল ওর নিজে গুমরা আমি জবরদস্তি ধরেছি নাকি জবরদস্তি ধৈর্য টেনে পাপে কোনোদিন জিন ধৈরে নিয়ে জবরদস্তি এই লোক প্রথম কথা একজন মুসলিম হিসাবে জানতে হবে ওকে যেন আমাদের সামনে দিয়ে যাওয়া দায় নয় গুনার কাজ তারপর ও যাচ্ছে ওকে বাধা দেওয়া হইলো তাহলে ওকে হোস করা উচিত যে আমি জানছি যে যাওয়া যায় তারপর ওকে বাধা দিল ঠিক আছে তারপরে যদি যাওয়ার চেষ্টা করে হ্যাঁ গায়ের জোরে তাহলে তার সাথে যে জিন নিযুক্ত আছে ও তাকে কি করছে আরো পরিচিত করছে যে তোকে যেতে দিতে চাই না আর তুই যদি এখানে না যাস তাহলে তোকে হার মানতে হইলো তুই ছোট হয়ে গেলি আর ওর কথাই থেকে গেল যেতে দেব না বিব্রান্তা করে না শুধু নামাজের ক্ষেত্রে মগজে ও আমাকে গাল দিয়ে চলে যাবে ও আমাকে অন্যায় কথা বলে চলে যাবে আমাকে মেরে চলে যাওয়ার কিছু করবো না এ কথাগুলি কে শেখাচ্ছে অহংকার আমি কি পারবো আমার টাকা মেরে খেয়ে নিবি হাতের এক রাফিজি শিয়া সহি ঘটনা উনিশরিয়াল মত ও শয়তান রাফিজি দিবেন না দিবেন না টাকা তুই ওকে বলছে যে আমার একটু কাজ আছে তুই একটু পৌঁছে দেয় আমার কম বুঝে গিয়ে সাদিক আছে কিচ্ছন্ন ও নির্জনে নিয়ে যাওয়ার পরে ছোড়া ভিতরে রেখেছিল নিয়ে ওর সাথে এর মধ্যে শৈতান ঢুকে আছে যে আমি সৌদি আর ইচ্ছে আমার আমের লেবার না দিলে টাকা এর মধ্যে এক ঢুকেছে আর এর মধ্যে আর এক ঢুকেছে আমার টাকাটা খেয়ে দিবে না কত বড় ঘটনা ঘটছে আমার চোখের সামনে এই বিচারের কেস হাসের যখন কেস হাসের তবা পড়ানো তখন পর্যন্ত ছিলাম কালিমা পড়ানো সময় কাজির সাথে শেষ করি তারপরে তখন তার কাতির জেলে কেশহ হাস হয়ে গেল পর্যন্ত ঘটনা মাত্র নিয়ে যার যখন টাকা দিতে চাই না তারপরে দু তিন দিন কথা মাঝে লুকিয়ে থেকে ধরা খেয়েছে শেষে পাঁচ বছর চার বছর জেলে থেকে শেষ ফাইনাল বিচার পেশ আসছে কি হলো হত্যার বদলে হত্যা হয়ে গেল কথা আমার সাথে শেখ আপিল বলেছিলেন পরে ওখান থেকে সেইখানে উনি বলছেন যে আমাকে বলছেন শেখ মাত্র উনিশশো টাকার জন্য টাকার জন্য ওরও জান গেল আর এরও জান গেল এই মাত্র উনিশশো টারিয়ালির জন্য দুজনের জান গেল বোঝা গেছে এক শানে শিখাচ্ছে আর একে আর এক শানি শিখাচ্ছে যে তোর টাকা খেয়ে চলে যাবো তুই ছেড়ে দিবি ওকেল চিন্তা করে যদি মানুষ শেষ পরিণামটা জানতো আমার জানটা বাঁচ কিন্তু গ্রাহব কেউ জানে না আল্লাহ যে দুজনের প্রাণ নাশ হবে মাত্র কয়টা টাকার জন্য বুঝতে পেরেছেন কি বললাম যে মানুষের সাথে সাইকান আছে সবসময় পরিচিত করেছে তখন তো মনে হচ্ছে যে আমি আমার জিদ পুরা করছি আমি ঠিক কাজ করছি কিন্তু যখন পরিণাম খারাপ হবে তখন আক্ষেপ করবেন আর সংশোধনের সুহান হেফাজত করেন এখন আমাদের হাজির সহি মুসলিমের ওই নামাজের সামনে দিয়ে যে পারাপার করে তার মধ্যে ওই শয়তান ঢুকে তোকে কিরকম বাধা দিবে হ্যাঁ তোর জরুরি আছে যাওয়া হ্যাঁ মারামারি শুরু হ্যাঁ জবরদস্তি নামাজের সামনে দিয়ে যাওয়ার কত বোনা না। হাবিজাহ মুসলিমের আবদুল্লাহ মাস্লা কি জানলাম যে মুসল্লির সামনে দিয়ে কোন মানুষ করবে না আর যদি করে তাহলে তাকে কি করবেন বাধা দেবেন প্রথম হালকা ভাবে তাতে যদি না মানে তাহলে শক্ত হয়ে বাধা দেবে আর একাদিসে রয়েছে যে সে যদি মানতে রাজি না হয় ইশারা দিলেন যে আমার সামনে দিয়ে যেও না তাহলে হ্যাঁ কি করো বল প্রয়োগ করে বাধা দাও তাহলে ও কথা শেতান ওর সাথে শৈতান আছে বলা হয় তাতে রয়েছে সে হচ্ছে শয়তান যার উপর শয়তান সহ হয়েছে এমন নামাজ যেই নামাজ ভঙ্গ করা জায়জেন সন্নত নামাজ প্রয়োজন ভঙ্গ করা যায় সুন্নত নামাজ প্রয়োজনে ভঙ্গ করা যায় মাসালা জানেন যেমন সোনা শুরু করেছেন আর আপনার বাপ ডাক্তু ফরোজ নামাজ একেবারে এমার্জেন্সি না হলে ভঙ্গ করা যায় আপনার জন্য এমার্জেন্সি আপনার জানের ভয় অথবা আপনার সামনে কারো প্রাণ যাচ্ছে একটা ছেলে ডুবে হ্যাঁ বা কারেন্টে হাত দিচ্ছে দেখতে পাচ্ছেন অথ এমন কিছু করছে যাতে লোক হঠাৎ করে আসার খেয়ে পড়ে গেছে বেহু শোকে তাড়াতাড়ি এইরকম ক্ষেত্রে কি করা যাবে যাতে করে এই সমাধানটা করা যায় এতটুকু পরিমাণ মানে সবগোটা সব মশালি যেন আমার ছেড়ে দেবে তার একজনকে উঠাবার জন্য দু চারজন লাগবে দু তিনজন লাগবে তো তিনজন নম্বর ছেড়ে দিলে হলো ফরজ নামাজ কে ভঙ্গ করা যায় না যদি মুসল্লির সামনে দিয়ে ফরজ নামাজ পড়লে বলে মুসল্লি মুসল্লি যে নামাজ পড়ছে তার সামনে দিয়ে যদি কেউ অতিক্রম করে আর এই ফরজ নামাজকে ভঙ্গ করা জায়জ নাই হলে সেই ব্যক্তিকে যে নাম ফরজ নামাজের সামনে যে অতিক্রম করছে তাকে তাকে বাধা দেওয়া এটা ফরজ আগে সন্ন্যতের বিষয় কারণ ওই নামাজের ফরজের কথা নয় যখন আম নামাজ নামাজ নফর নামাজ বেতন নামাজ নামাজ কিন্তু বলছেন যে যদি এ জাকানাত সলাত যদি সেই নামাজ ভঙ্গ করা হারাম হয় কাল ফারিয়া যেমন ফরজ নামাজ অথবা এমন কিছু অতিক্রম করছে আর মাসলা এখানে বলছেন এমন কিছু অতিক্রম করছে যাতে নামাজ নষ্ট হয়ে যায় তাহলে কিছু মুসল্লির সামনে দিয়ে কি অতিক্রম করলে নামাজ পুরো নষ্ট হয়ে যায় হ্যাঁ কুকুর মহিলা যে আর গাধার হাদিস আছে এই তিনটে গাধা কিন্তু হাদিস আছে নামাজ নষ্ট হয়ে যায় তো নামাজ নষ্ট হয়ে যায় মানে নামাজই নষ্ট হয়ে যায় এটাই তাদের মত আর অন্যান্য অন্য বা ফোকাহারা তারা বলছে যে নামাজ পুরো নষ্ট হয় না নামাজের খুশু হ্যাঁ যে মনোযোগী হয়ে নামাজটা পড়তেন যে একগ্রতা সেটা নষ্ট হয়ে যায় অবাজ পড়েছেন আর সামনে দিয়ে একজন পুরুষ আর একজন মহিলার অতিক্রম করার পার্থক্য আছে একটা পুরুষ অতিক্রম করেছে তাতে খুশু নষ্ট হয় কিন্তু ওই রকম নয় যেরকম মহিলা পারবে এটা কুকুর যদি সামনে চলে আসে তাহলে তাতে নষ্ট হবে নষ্ট হবে একদল ছাগল অতিক্রম করলে আর বড় জন্তু যদি হয় বজরীব জন্তু যত বড় তত বয় নামাজ পড়ছেন আর ওই অবস্থায় যদি সামনে চলে আসে গাধা গরু ভয় লাগবে না কি জানি শুধু এই তিনটেতে না এছাড়াও কোনো জীবজন্তু সামনে দিয়ে গেলে খসু নষ্ট হয়ে যাবে এই জন্যই আহমদ আহমুল্লাহ বলছেন যে তিনটি বস্তু বা মানুষ মহিলা মানুষ जंतु अतिक्रम कर लेखक नाम प्राधान्य दिए मार आजा जे अतिक्रम करी नामज के नष्ट कर देहे मार गाधा अलकाल आशवशि कलो कुक मध्य আর কালো কুকুরে কালো কুকুর শৈতান কেন বলা হলো এরোব্যাখ্যা দিমত লাভ রয়েছে কি বলেছে কালো কুকুর কালো কুকুরের রোগ বেশিরভাগ শৈতান ধরে নঙ্গ কালো কুকুরকে শৈতান বলা হচ্ছে হ্যাঁ আর কি যে কালো কুকুরকে শয়তান এই জন্য বলা হয়েছে যে কালো কুকুর বেশি কামড় দেয় বদমাইশ হয় কুকুরের তুলনায় কালো কুকুর হ্যাঁ বেশি জ্বালায় আর বেশি কামড়ায় মানুষকে সেই জন্য ওখানে বেশি ভয় নামাজ পড়িতে কামড়ায় নেই কুকুরে নামাজ হয়ে যাবে আর কি বলা হয়েছে হম মহিলা মহিলা সামনে দিয়ে গেলে একটা মহিলার একটা ইয়ে আসবে মগজ ঢুকবে অন্য কিছু হোক পিলার হোক আর কিছু হোক সেলফ হোক এটা কিছু উঁচা হইলে ওইটা কিছু সূত্র কমপক্ষে এক হাত মোটামুটি ফনে এক হাত থেকে এক হাত জি কমপক্ষ হইতে হবে আর তারপরে যত বড় হবে চড়া হওয়া নাই হ্যাঁ চওড়া হলে হলেও আর না হলে যদি চিকনো হয় আর পরিমাণ দাঁড় করা থাকে সেটা থাকে তাহলে সুতরা যে পর্দা আর করা আছে এই আড়ের বাইরে যদি অতিক্রম করে মহিলা অতিক্রম করছে বা দাদা অতিক্রম করছে অথবা হ্যাঁ কুকুর অতিক্রম করছে তাতে কোন যা আসেন নামাজ নষ্ট হবে না নামাজ নষ্ট বাকি অংশ দিয়ে যদি অতিক্রম করে তো যাই যে এর আগে যে খুব বেশি তো শেষদার জায়গা তার সাথে সাথে আদা আপনি নিতে পারেন কিন্তু আপনি দখল করে আছেন এটা উচিত নয় এই জন্য উচিত হবে কোন লোক ওনাগার হইতে পারে জানে না অনেকের অবহেলা আছে মুসলির সামনে অতিক্রম করাটা কোনো ব্যাপারই মনে করে না জানলেও অথবা জানি না মাসলাম এরকম আছে কাতার লাগানো তাহলে বোঝা যাবে হ্যাঁ এক দুই আসলে মোটামুটি তিন ঠিক আছে আপনার পায়ের কাছ থেকে এমন কিছু যদি অতিক্রম করে যাতে নামাজ নষ্ট হয়ে যায় আর নামাজ নষ্ট হয় কি অতিক্রম করলে গাধা কুকুর কালো কুকুর বিশেষ করে আর মহিলা তাহলে কি করতে হবে তখন ওয়াজবে তখন প্রতিহত করা কুকুর সামনে না আসে মহিলা জানোর সামনে না আসে মহিলাকে বাধা দিতে গিয়ে গায়ে হাত ধোয়া যাবে রাখতে হবে না যতটা সম্ভব সেই ক্ষেত্রে ওইভাবে প্রতিহত করতে হবে ইশার মাধ্যমে তিন নম্বর মশালা হচ্ছে অত্যাখাযি হাক মনফারিদি ওয়ালে এম আমি নামাজি হচ্ছে তিন প্রকার তাই না নামাজি কত প্রকার হচ্ছে এক নামাজি এমাম নামাজি আর মতাজি মোক্তাদিন নামাজির জন্য সুতরা লাগবে হ্যাঁ কোথায় সূত্রা দিব মোক্তিন নামাজির সুতরা হচ্ছে এমামের সূত্রা সুতরামা এমামের করে দে আর একটা মশলা জেনে নেন যে দুই কাতারের মাঝখান দিয়ে যদি এপার থেকে ওপার করে এটা নাজাইজ না। যেটা অনেকে যায় না যার ফলে ধরো ওই মাথায় খালি পড়ে আছে লম্বাচড়া মসজিদ কিং ফাহ মসজিদের মত দম হ্যাঁ বা মসজিদে হারা মসজিদ একা কি হলে বাধা দিবেন এমাম বাধা দিবেন কিন্তু মকসিদ্বে বাধা দিবেন আমার সামনে দিয়ে যাবে না না সন্মত নাজ বলছেন একা তখন বাধা দিবেন কিন্তু ফরজ নামাজ এমামের পেছনে আছেন আপনাদের সত্যা কোথায় আছে এমামের সামনে আছে ওইটাই দুই কাতারের মাঝখানে যে কোনো দুই কাতারের মাঝখান দিয়ে এপার থেকে ওপার যদি যাই কোনো প্রয়োজনে কোনো অসুবিধা নেই পুরোটা চলে যায় মাথা থেকে মাথা অথবা কিছু অংশ যাকিজ পড়েছেন কাতারের মাঝখান দিয়ে সওয়ারি জানুয়ার জন্তু অতিক্রম করে চলে গেলেন কিছু বলেন সামনে দিয়ে অতিক্রম সুতরাং যদি জীব জন্তু অতিক্রম করা যায় তাহলে সুতরাং তোমার বলেছেন সেই জন্য অনেকে বলছেন যখন নবীশ্বাস হুকুম করেছেন তো তার হুকুম পালন করা উচিত যতক্ষণ পর্যন্ত কোন ঈশার আঙ্গিত না পাবো যে না এটা অজ না এটা হচ্ছে সন্ন্যত কাজ এইরকম ইমামের জন্য সূত্রে আসলে হচ্ছে যে এখানে তো কোনো লোক সামনে কি করতে হবে সূত্রা দিয়ে নেওয়া করতে হবে মসজিদ হলে তুই আমার সামনে সূত্রা আছে মেহরাব আছে দেয়াল যে সূত্রা আছে ঠিক না কিন্তু খোলা মাঠে অনেক সময় সুতরা অনেকে দেয় নে যদি কোন মানুষ মাঠে নেয় তার মানে সম্ভাবনা সামনে কেউ আসবে আসবে কোন লোক নেই তারপরেও সুতরা দিয়ে নামাজ পড়াতে সুতরাং সুতরাদ ইমাম একাখি নামাজির ক্ষেত্রে এবং এমামের ক্ষেত্রে তোমাদের কোন ব্যক্তি যখন নামাজ আদায় করবে সুতরা যেন নামাজ আদে করে হয় এবং চারটা আমার সুতরা দূরে হয়ে গেল না শেষদার জায়গার পরে এটা বকরি ছাগল যাওয়ার সমান জায়গা রাখেন তারপর সুতরা দিয়ে দেবেন বেশি জায়গা রাখেন চার নম্বর বিষয় হচ্ছে না সন্ন্যত হচ্ছে যে সুতরাটা যেন দাঁড়িয়ে থাকে হম দাঁড়িয়ে থাকে শুয়ে রাখেন শূন্য সূতরা জানো দাড়ানো অবস্থায় থাকে কামু তীর আখে রাত্রে কয়ে তো পড়া হয়েছে উঠে যে হাওদা থাকে বা বলে আরবি হাউদা বলে বাংলাতে হাউদাই ব্যবহার করে উঠের পিঠে যে বসার জায়গা করা থাকে তার পেছনে যে সিটটা করা থাকে। থাকে। তার একটা হ্যাঁ যাতে করে উঠ হাঁটার সময় পেছন দিকে হ্যাঁ পিচ্ছুল খেয়ে আছাড় খেয়ে না পড়ে। উঠ যদি দৌড়ো দেয় কিছু তো পড়েন না যান হেলান দেওয়ার জন্য একটা হেলান থাকে একটা কাঠ থাকে শক্ত হয়ে থাকে দেখেছেন কেউ যে ছবি তুলে যেহেতু তৈরি করা আছে ওটা থাকে ওটা মোটামুটি পোনে এক হাত সমান থাকে হ্যাঁ এই লেখক বলছেন এক হাত একটু বেশি করে বলেছেন কিন্তু কম ওটা পনে হাত এক কম থাকে না সেটা এক বিগত চাইতে বেশি থাকে এতটা মোটামুটি থাকে এতটা হইতে হবে সুতরাং এই কাদা আইন উঁটের যে হাউদা থাকে তার পেছন দিকে কাঠটির সমান কাটির মতো মানে হচ্ছে এক হাত কাদের আইন এক হাত পরিমাণ উঁচা চিকন হোক অথবা জিনিসকে দেয়াল আছে না পিলার আছে কিচ্ছু নেই দেখছি যে মরুভূমিতে বালি উঁচা আছে সামনের দিকে হ্যাঁ বালি পালালি গাছে উঁচা হে গেছে না ধানের সারি লাগানো আছে বাড়িতে নামাজ পড়েছেন সামনে শাড়ি আছে আর পিছনে নামাজ পড়েছেন ওইটা আপনার সুতরাঞ আমার সূত্রা এর মাঝখান দিকেও না আসবে সেটা আপনার সূত্র যে কোনো জিনিস সেটি বলে কি যদি না তোলাজ আর মোসাল্লা শব্দটি হচ্ছে আরবি আর আজকাল এখনকার আরবরা এই মোসাল্লাকে নামাজকে কি বলছে সাজ্জাদ বলছে এটা নতুন আরবি কিন্তু মুসাল্লা মানে নামাজ পড়ার স্থান এমন যেটা নামাজ পড়ার শব্দ তো ফার্সির প্রভাব খুব বাংলার উপর থাকাতে আমাদের লোকেরা যায় নামাজই বেশি বলে জি মানে তো বুঝেন যে যাই মানে কি যাই মানে যাওয়া না যাই মানে হচ্ছে যাইয়া জি নামাজের যাই আর কি ওই মশালা তাহলে কার্পেটের এক কিনারা হইতে পারে লম্বা কার্পেট আছে কিছুটা কার্পেট আপনি নওয়াজ আর কিছুটা কার্পেটকে মড়িয়ে দিয়ে কি বানিয়ে দিলে সুতরা বানিয়ে দিলে হবে না হবে না অথবা আপনি একটা কার্পেট মানে অনেক সফল করা থাকে কার্পেট না কার্পেট সামনের দিকে রেখে দিলেন আর আর এর ছাড়া কিছু নেই ওইটা কি আমার সুতরা বানিয়ে আমি নাজ করছি চলতে পারে সেটা একটা কিনারা হইতে পারে শুধু কালার কে সুতরা বানানো যায় কালার অন্য আলাদা আছে কালো কালার ওটা আমার কি সূত্রা চলবে না চলবে না বসে চলবে না একটা লালপট্টি করা থাকে লালপট্টি সবুজ একটা রঙের এই পট্টিটা হচ্ছে কি আমার সূতরা অন্য কালারে যেটা আছে চলবে না তোমাদের কোন মানুষ যখন নামাজ পড়ে তখন নিজের মুখমন্ডলের সামনে কোনো কিছু যেন করে নেই বা রেখে নেই যদি কিছুই দাঁড় করতে পারলেন না লকড়ি কাঠি কিছু নেই আপনার কাছে একটা ইয়ে কি হচ্ছে লাঠি এই সম্মতটা আমার দেশের সম্মত এই সন্ন্যতা আরো সেই সম্মতটা আসলে সবসময় লাঠি রাখাই সন্ন্যত মেলা কাজে আসবে লাঠি মো সালাম লাঠি রেখেছি ওই লাঠি মজা হয়ে গেল ভুল বুঝেছে জুমার খুব উঠলে একটা লাঠি ধরিয়ে দিল গতবার ছুটির দিকে জুমা তো পড়াইতে হবে জমা পড়াইতে যে কোনো জায়গা পড়াইতে পড়ালাম তো দেয়া হত লাঠি না যে বাবা যখন লাঠি ধরেছে এখন আর তোমাকে কত নিশ্চিত ধরে না এই যে লাঠিকে জরুরি মনে করে নিয়েছে অথবা শুধু ওই সাথে খাস এই মাসলাটা আসলে তাদের উজেরগুলো মাটি লাঠি একটা মাটিতে একটা নিলেন বুঝেছে না কথা বলেছেন আমা তেল আল্লাহ মুসাআালাম জিজ্ঞেস করছেন কি মানে কি করলে যথেষ্ট কিন্তু আল্লাহর সাথে মহাব্বত আর যার সাথে যত মহব্বত তার সাথে তত বেশি কথা বলতে মজা লাগে ঠিক না আর যার সাথে মহাব্বত কমে এক মিনিটে বিরক্তি রাখেন হ্যাঁ ব্যস্ত আছি ব্যস্ত আছি করেন না সাথে তার কত ভালোবাসা যে সুযোগ পেয়েছে আল্লাহর সাথে কথা বলার জিজ্ঞাসা করেছেন শুধু কি আছে হাতে তো এক পার কিছু পারবো বইলে চলে যাচ্ছেন হে আশা এটা আমার লাঠি আল্লাহ আকাও আকাও আলাইয়া ক্লান্ত হে যেন পড়তে পড়তে এটা একটু ভর দি হ্যাঁ রাহস্য বেহাল লাগান আমি এইটা দিয়ে আমি বকরি তো বকরির জন্য হ্যাঁ পাতা পেড়ে দিই গাছ থেকে যে ডালে আঘাত করে পাতা আঘাত করে পাতা ঝেড়ে ঝড় লাঠি আমি কি করি মেলা কাজ করি মেলা কাজ আছে লাঠি রাখেন অনেকে জানি লাঠি রাখি মেলা কাজ আছে লাঠি দেখলে বদমাস লোক ভয় পাবে হ্যাঁ ওর কাছে হয়ে গেছে তাহলে একটা দাগ টেনে দেন এইভাবে দাগ টেনে দেয় করে এই দাগ টেনা হাদিস আছে কিছু আলামার আজই বলেছেন সুতরাং বলছে যে এটা আমল যোগ্য নয় ইমাম আহমদ বর্ণনা করেছেন আবু দাচুনে মাঝে আছে ইমাম আহমদ এবং আলীটিকে সহিগ টেনে যদি ধুলোতে বালিতে হ্যাঁ মাটিতে দাগ টানা যাবে মশালা তারপরে মশালা পাঁচ নম্বর মশালা সলা ক্যালবিন আস হেমারিন আও ইমরাতিন বে মোসালি অসুতরাহি একটু আগে যে বিষয়টি বলছিলাম মুসল্লির সামনে দিয়ে যদি কালো কুকুর বা গাধা কিংবা নারী জাতি মহিলা অতিক্রম করে পারাপার করে মুসলির সামনে দিয়ে তাহলে কি হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে এটা আহমদ রাহমা উল্লার মত এবং তার অনুসারী যারা হামবেলি তাদের মত অনেক জেরে মত এটা বাকি অলামারা বলছেন যে না খুশু নষ্ট হবে পুরো নামাজ নষ্ট হবে না নামাজ নষ্ট হয়ে যাদের মত তাহলে যদি একবার মসলি সামনে মানে কি দৌড় দিয়ে নয় একটা কুকুর দিল গাধা তাহলে নামাজ ছেড়ে দিয়ে নামাজটা নষ্ট হয়ে গেছে আবার পুনরায় নামাজ আদে করতে হবে ঠিক না এটা হচ্ছে ফলাফল আর যারা বলছে খসু নষ্ট হইলো তো নতুন করে আবার নামাজ পড়া লাগবে না নামাজের নেকি কোমল যত খুশি হচ্ছে হ্যাঁ তো ভালো তো বলছে যে নামাজ বাতিল হয়ে যাবে কালো কুকুর অথবা গাধা কিংবা মহিলা অতিক্রম করলে মুসল্লির সামনে দিয়ে এবং সুতরাং মুসল্লি এবং সুতরাং দিয়ে সুতরাখা উচিত আবুদার রাজিয়াল হাদিসে রয়েছে এমন মুসলিম হাতিস বর্ণনা করেছেন হাতের ভিতরে আছে ৬ নম্বর যে বিষয়টি ওয়দা ওসলি আমরুন বা আদালি হালাকা ফালাহুতীলা ভিতরে কিছু কিছু কাজ যদিও সেগুলি কারণে যদি হয় তাহলে ঠিক নয় এই কাজগুলি যদি করা হয় তাহলে কিন্তু কারণ বসত জায়জ মুসল্লি নামাজ পড়ছে ওই সময় কেউ এসে নক করছে কখন হইতে বলে মসজিদে তো হবে না কিন্তু বাড়িতে আপনার রুমে আপনি স্ত্রী বাড়িতে অথবা টেলিফোন চলে এসছে যে টেলিফোনের জবাব দেওয়া জরুরি ইত্যাদি এইরকম অবস্থা এই পরিস্থিতি গুলো তাই স্ত্রী জানি না অনুমতি চাইছে অনুমতি চাইছে মানে বাড়িতে ঢোকার অনুমতি চাইছে বা আপনার রুম এর ঢুকার অনুমতি চাইছে হ্যাঁ ভুল করে দিয়েছে না জি হ্যা কুফি হালাকা অথবা কোন মানুষের ধ্বংস হওয়ার আশঙ্কা হচ্ছে প্রাণ নাসের যদি আমি নামাজ পড়তে থাকি যদি সতর্ক সাবধান না করি তাহলে কি হবে লোকচি মারা যাবে যেমন নামাজের অবস্থা আপনি দেখেছেন আর আমাদের দেশে আর বুঝতেই পারেন গরমের সিজেন এই শীতকালটা একটু নিরাপদ তারপরে যে সাপ এর উপর দ্রব আল্লাহ নামাজের যায় না বসে থাকে না থাকে না জি যে আমাদের আশেপাশে ঘটনা ঘটেছে নামাজ পড়েছে যে বিছানায় আছে বিছানায় সাপ উঠেছে বর্ষাকালে বিশেষ করে যে এইরকম ক্ষেত্রে এখন কি করবেন একটা হচ্ছে নামাজ নামাজ ছাড়া না ছেড়ে যদি কোন রকম করে তার কোনো ক্ষতি হতে যাচ্ছে আমি সতর্ক করার জন্য পুরুষ হলে কি করবে সুফান আল্লাহ বলবে আর মহিলা যদি হয় তাহলে কি করবে তাহলে দেবে এরকম করবে এরকম করবে হ্যাঁ করবে না কারণ না করে আত্মহাতে বসতে হবে উঠে যাচ্ছে অথবা চার রাগাতে আত্মহাতে ও হবে পাঁচ রাগাতে উঠে যাচ্ছে পুরুষরা কি বলবে নাল হকবার আমাদের দেশের হানাফি বেদাতি বেদাতি কি করে আর ওদের মজাবো মানে যে তাদের ফেকাতে যে আল্লাহ সুহানাল্লাহ বলার কথা আছে কিন্তু জেহালত অজ্ঞতা মানুষকে কোথায় পড়ছে মজাহের নাম দিয়ে জালিয়াতি চলছে মজাবের নাতে অজ্ঞতার উপর আমল হচ্ছে খেয়াল খুশি নাম আছে আল্লাহ আকবর বলা সুহান আল্লাহ বলতে জানো না আল্লাহবর বলবে ভুল করলে কি বলে আল্লাহবর স্পষ্ট হয় যদি থাকি আর হাতের নাগালে দরজাটা ধরে না দরজাটা খুলে পারে তাহলে খুলে দেওয়া যায় বুঝা গেছে চাবি লাগানো আছে চাবিটা এরকম করলে কি হয়ে যাবে খুলে যাবে ঢুকে যাবে আপনার ছেলে বা মেয়ে আসতে চাইছে পুরো নমাজটা নষ্ট করে যদি ধাক্কা ধাক্কা শুরু করে অনেক সময় হয় এরকম মা আছে আছে চার পাঁচ বছর ও ধাক্কা ধাক্কা শুরু করে চিৎকার করা শুরু করেছে কান্না করে মরে যেতে পারে অনেক আর বন্ধ করে আছে হয়তো নামাজ যে তাহলে আপনি খুলে দেন সামনে কে দিকে হইলে কাছাকাছি হইলে দিকে হলে তো ফিরে যাওয়া যাবে না যদি দেখেন যে আমি যদি সুভানি ছেলের হোঁস এতটুকু আছে বা যে লোক আমাকে আমার কাছে তার হুঁশ আছে না নামাজে আছে তাহলে করেন তাই এর উদাহরণ দিয়ে এই মাসলাটি কিন্তু অত্যন্ত ব্যাপক ক্ষেত্রকে সামিল যেমন একটা লোক টেলিফোন করছে আর তার টেলিফোন এত খারাপ মালিকও আছে ঠিক না মাসের সময় কোথায় আর টেলিফোন না উঠালে কি যে কথা শুনতে হবে বুঝা ক্ষতিও করতে পারে ওই সময় টেলিফোনটা উঠিয়ে কথা বলা যাবেন না হ্যালো নামাজ বাতিল নামাজ পড়ছি নামাজ বাতিল একটু পরে নামাজ বাতিল আল্লাহ কার সাথে কথা বললেন আল্লাহ আল্লাহ করলেন কিন্তু নামাজ ফাঁসি ধরেন নামাজ নষ্ট হবে না পার্থক্য বুঝতে পারলেন জি হ্যাঁ নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলা চলবে মানুষের সাথে কথা বলা চলবে না আরবি ভাষা হলে চলবে নাকি যে ভাবেন আরবি হইলে মনে হয় চলবে তাহলে আরবিতে হয় চলবে নাকি বাংলাতেও যদি আল্লাহর সাথে কথা হয় চলবে না চলবে না কার সাথে কথা বলছেন আল্লাহর সাথে আল্লাহর সাথে কথা বল আরবি শর্ত নাকি আমি নাহি আরবি কথা বলতে পারবো আল্লাহর সাথে আপনি পারবেন আপনি আল্লাহর কাছে কি চাইতে চাইছেন আর আপনার জানা নাই আমি এই জিনিসটা চাইবো তো আমার তো ভাষা নেই যে আরবি আমি আল্লাহর কাছে না আপনার অধিকার নেই আছে এই বলছি লাগে নেন যে আল্লাহর যে কোনো ভাষাই চাওয়া যেতে পারে নামাজের ভিতরে সবচেয়ে ভালো চাওয়া সুতরাং কেউ যদি নামাজের ভিতরে দোয়া করে শেষ দাতে অথবা আত্মহ পড়ার পরে সালাম সের আগে দোয়া করে চেষ্টা করবে কোরআনী দোয়া পড়ার চেষ্টা করবে হাদিসের দোয়া মাসুরা পড়া। কিন্তু এমন কিছু চাইছে যেই চাওয়াটি তার আরবি ভাষায় তাকে আল্লাহ আমাকে অসুস্থ আপনি আমার স্ত্রী অসুস্থ এটা আপনার এমার্জেন্সি দোয়া এখন জরুরি দোয়া আপনার বাপ অসুস্থ মা অসুস্থ আপনি জানেন না যে আমার বাপ আমার মাকে সুস্থ করো দোয়া ইয়ে করবেন আপনি না করেন দোয়া জানা আছে না করে না দোয়া আছে যে আমার আম্মাকে আল্লাহ সেফা দাও আছে কি হ্যাঁ না হা দিছে এরকম দোয়া আছে আমা আছে শিফার আর তলব করার কিন্তু সেটা হয়তো আপনার জানা নাই তাহলে কি আপনি দোয়া করার হক রাখেন না আল্লাহর কাছে অথচ সবচেয়ে বেশি দোয়া কবুল হাঁকিসে নামাজের ভিতরে আর বিশ্বাস করে শেষ দাতে তো আল্লাহকে যদি বলেন আল্লাহ আল্লাহ আমার মাকে শেফা দাও হ্যাঁ আল্লাহ আল্লাহ পূর্ণ আমাকে ভালো কথা কিন্তু ওটা জানা নেই আপনার দোয়া করার অধিকার আছে না নেই কাকে ডাকছেন আপনি আল্লাহ ডাকছেন সুতরাং সেখানে আরবি ভাষা ফরজ নেই আপনার জন্য আল্লাহ আমাকে সুস্থ কর বলা যাবে যাবে না কার সাথে কথা বলছেন আল্লা সাথে কিন্তু মানুষের সাথে যদি কথা হয় আর নামাজ শুরু করার পরে আপনার পাশে লাগলাম হ্যাঁ যেমনই পাশে লেগেছি যদি নামাজের অবস্থা বলেন আসসালাম আলাইকুম নামাজ হবে নষ্ট হয়ে যাবে কারণ আপনি কাকে খেতাব করলে সমাধান করলেন আসসালাম আলাইকুম শেখ আপনার ওপর সালাম হোক আমার সাথে আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলার জন্যই তো নামাজ আল্লাহর সাথে কথা বলার জন্যই তো নামাজ ইন্নাল মুসল্লি জাসাল্লা বলছেন মুসল্লি যখন নামাজ পড়ে রবের সাথে চুপি সারে কথা বলে লুকি করেছে ভুল করেছে সাবধান করার জন্য সতর্ক সাবধান করে ফালাহুত আলাদা সতর্ক সাবধান করা যাবে কিভাবে পুরুষ মানুষ হান আল্লাহ বলবে অতল মার আর মহিলা কি করবে তালি দেবে কারণে এমামের ভুল করার ক্ষেত্রে নাই আবার আমাদের দেশের অনেকেই অল্প স্বল্প করে মনে করে যে না সুহান বলে সতর্ক করা আর তালি দাও এটা এমামের ভুলের ক্ষেত্রে শুধু আরিস কিন্তু এমামের ভুলের ক্ষেত্রে নাই এজা না বা समस्या सम्मुखीन हो तैरीए समाधान करते हैं नाम चटकर चटकर नाम समाधान कर देव ठीक तुम्हारे नामजे पेश आस्या पुरुष लोक करबे আর মহিলারা তালি দেবে বোখারি মুসলিমের হাদি সাহেব মুসল্লিকে সালাম দেওয়া মকরু নয় কিন্তু হানফি মজাহু মুশকিল হানাফি মজাহ মেলাতে সালাম দেওয়া যায় না মকরু তার মধ্যে একটা নামাজের অবস্থায় দেওয়া যাবে না খাবার অবস্থায় সালাম একবার ছোট কালে বয়স তখন সালাম দিলে নামাজের সময় সালাম দেওয়া যায় আমি তার বেশি কিছু জানিনা এখনকার মতো হলে তো একটু ভালো করে ওদেরকে সাইজ করা যেত হ্যাঁ কিন্তু ওরা আমাকে সাইজ করে দিল ভুল সাইজ অবস্থায় সালাম দেন না সৌদি আরবে এই সন্নত গুলির বর আছে মসজিদ সালাম আলিকুম বলছেন মসজিদ পড়ছে সন্ন্যত পড়ছে এই এইরকম খাওয়া দাওয়ার সময় আজ জানি না যদি জানে তো বলুন পেশ করুন কিচ্ছা কাহিনী পয়ন করলে তো কাজ হবে না দলিল পেশ করে যে রবীল বলেছেন যে খাওয়া দাওয়ার সময় সালাম দেওয়া যাবে না দমকরু কোথায় আছে বিনা দলিল ধর্ম করবো এই আশ্চর্য কথা मुसल्ल के साल मक्राफ कैफे जब मुसल्लिंग सालम शुद्ध सालम क्षेत्र में हाँचिर जबाब ए रकम बोझा गया हिड़े अपना हाँ मस्जिद लोक जन सब কি করছে সোনাজ পড়ছে আলহামদুলিল্লা জোর দিলেন আর যদি বলে আল্লাহুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কার সাথে কথা বললেন আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহর আল্লাহর সাথেই কথা হইল আল্লাহরই কোন গান হইলো কিন্তু যখন জয় বলে দিল নামাজি আল্লাহ তোমার বেরোহাম গুরুক কথা কার সাথে হয়ে গেল ওই হাঁচি পড়া লোকের সাথে হয়ে গেল নামাজ গেল আল্লাহ তোমাকে হেদায়ত করুক এবং তোমার অবস্থা ভালো করুক নামাজ শেষ বুঝা গেছে নামাজ বাড়তি মানুষের সাথে কথা কুম কুম মানে তোমার মানুষের সাথে সম্বোধন নামাজের অবস্থায় কাকে সম্বোধন করতে হবে আল্লাহন করছেন আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখা হতো তোমাকে সম্বোধন যদি জবাব দিতে জানে মুসল্লি তাহলে মুসল্লিকে সালাম দেন আর যদি দেখেন যে না আমাদের এই সমাজ সে জবাব দেওয়ার তরি জানে না সুতরাং আমি এখানে সালাম জোরে দেবো নামাজের অবস্থায় সালামের জবাব মুসল্লি দিতে পারে মুসল্লিকে দিতে পারে আর বাইরে থাকলো ফিহালিস নামাজের অবস্থায় কিন্তু কিভাবে ইারাতে বিলিয়া হাতের ইশারায় হাতের ইশারায় ধরেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন আর একজন সালাম আলীকে বললেন কারণ আবদুলা থেকে এর দলিল বর্ণিত আছে যে ইশারা করে সালামের জবাব দেওয়া যেতে পারে আট নম্বর বিষয় হচ্ছে নামাজের ভিতরে সুরা পড়া সম্পর্কে বিভিন্ন রকম তৈরি আপনি সুরা পড়তে পারেন সুরা মিলাইতে পারেন সুরা ফাতে পারে আর আমার বড় সুরা তো নেই আর লম্বা তাহাজ পড়তে চাই তো আমি কি মেলাগুলি সুরা এক রাখাতে পড়তে পারবো কি পারব না জবাব কি পারবেন ফরজও পারবেন সোননাতেও পারবেন তাহাজও পারবেন তারা পারবেন সবই পারবেন এক আমপারা পড়ে চলে যাচ্ছেন অসুবিধা একটা জানা হইল যে এক রাখাতে কয়েকটা সুরা পড়ানো যেতে পারে পড়া যেতে পারে কখনো কখনো সবসময় করবেন না সবসময় করলে যারা শুনবে তারা মনে করবে যে এটাই হয়তো সুন্দর নাকি ভুল হয়ে যাবে কারণারি মুসলিম সুরে আল ইমরান কতটি আত আছে দুইশো ছিয়াশি সুরে আল ইমরান কতটি হাত আছে দুইশোর সুরায় চার পাড়ার মতো হয়ে যাচ্ছে তারপরে যদি সুরা নেশা মেলান তো পাঁচ সাড়ে পাঁচ পড়া ছয় ছয় পড়া ছয় পাড়ার সাড়ে পাঁচ পাড়ার মত ষষ্ঠ থেকে সুরা মায়দা শুরু হচ্ছে এত পাঁচটা পাড়া পড়া যেমন কথা নাকি তাই না স্মার্টফোন আছে নেট আছে আনলিমিটেড নেট পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মোবাইল নিয়ে আছে নেট ফেসবুক ইউটিউব হ্যাঁ হোয়াটসঅ্যাপ আর ইমো এই একবার এটা একবার উঠে একবার করতে করতে করতে সারা রাত পারে হয়ে যাচ্ছে তারপরে রাতে ঘুমা অভ্যাস নেয় সকালে ওই ঘুমায় আর বিকাল আমার ডিউটিও জহর পর্যন্ত ঘুমায় তো কি করেন তারপরে নেটে কিছু কাজ করি সেই করি ফজর পড়েই ঘুমায় একবারে কারণ খাওয়া দাওয়া করতে করতে টু লেট হয়ে যায় বারোটা একটা হয়ে যায় তারপর আর ঘুমাই না এরকম অনেক লোক আছে কেউ কন্টিনিউ করে কেউ মাঝে মাঝে করে সারা পারে চলে যাচ্ছে আপনার হুঁশ নাই যে ফজর হয়ে গেল কারণ এমন জিনিস নিয়ে ব্যস্ত আছেন যার আসক্ত হয়ে গেছে না আপনি যে তার জন্য একবার আসক্ত হয়ে গেছেন যার ফলে চার পাঁচ ঘন্টা চলে যাচ্ছে আপনি টেল পাচ্ছেন না কিন্তু কথা ঠিক কিনা আজকালকার জামানার মুসলিমরা যেমন মোবাইলের জন্য আসক্ত হয়েছে তেমনি নবী কারিম তার জন্য আসক্ত ছিলেন যার ফলে আজকাল যেমন পাঁচ ছয় ঘন্টা নেট নে পড়ে থাকলে বুঝতে পারছেন না তারা সুরে বাকা আল এমরান এক ডাকাতে পড়লে কোনো টের পেতন না যায় হ্যাঁ ক্লান্ত হয়ে গেলাম বা এত সময় হয়ে গেল কোনো খবর নেই তার দুনিয়ার সুলতান আল্লাহ এবার বুঝতে পারছেন যার যে জিনিসের সাথে সাথে মহাব্বত থাকে এমন মহাব্বত যে যার জন্য কি হয়ে গেছে আসক্ত হয়ে গেছে তখন সময় যে কিভাবে পারায় বুঝে নাও মানুষের এটা হচ্ছে প্রকৃতি জি কোন ফেতনায় পড়ে আসেন চিন্তা করেন আর আল্লাহর কাছে কি জবাব দেবেন চিন্তা করেন যে সারা দিনে বিশ মিনিট যদি সময় দিতে পারতেন এক পাড়া কোরআন পড়া হইতো सतल जिज्ञेस करें বল কি জবাব দিবেন কি জবাব দিবেন বলুন জি সুতরাং জাতকের একটু জবাব দিতে পারেন ওর জন্য একটু প্রস্তুতি রাখে নেট একেবারে বন্ধ করতে বলছিলে কিন্তু অর্থ পুজো ইসলামিক আলোচনা শুনেন এই সেই এই সেই করতে আছেন সুহান আল্লাহ আল্লাহর কাছে যেন আমরা জবাব দিতে পারি আল্লাহ যেন অভিযান এক রাখাতে পড়তে পারেন দলিল হয়ে গেল ওয়ালাহু আই যেটাকে মনে করে যার ফলে যদি কি বলেছে ধরেন সুরায় ফিল আলমতার আগে ফিল দ্বিতীয় রাকাতে সুরায় ফিল পড়ে এনেছে সুহান আল্লাহ শুরু হয়ে যাবে হ্যাঁ আর যদি হয় তাহলে আল্লাহ শুরু হয়ে যাবে যদি সন্ন্যতের অনুসারী এই ক্ষেত্রে সন্ন্যতের অনুসারী মানে সুহানের ভুল হয়ে গেছে আবার আলম তারা মানে প্রমাণিত একটা সুরাকে প্রত্যেক রাখাতেও রিপিট করতে পারেনা মানে একটা আয়াত এক রাখাতে শত শতবার রিপিট করতে পারে না একটা আয়াত কাঁদছেন শুধু বিষয় কি ছিল তাহলে হে আল্লাহ যদি আমার ওম্মতকে তুমি আজাব দাও শাস্তি দাও পাপি মার দের কে তো তারা তোমারই বান্ধা তোমারই বান্ধা কেন ছাড়লেন ওকে কেন ওকে ছাড়লেনা কিন্তু আল্লাহকে কে জিজ্ঞাসা করার আছে চিতনাগার কে কেন মাফ করল করলেন হ্যাঁ এবং তুমি আরো জানে না অনেক আছেন যে মেলা সূরা পড়ছেন কিন্তু অন্তর নরম হয় না বা চোখে পানি না। কিন্তু আপনি এই সুরাটা অর্থ বুঝেছেন আর এটা যদি বারবার করে পড়েন তাহলে পানি আসবে হ্যাঁ অন্তর নরম হবে কেমদের কথা বেশি মনে আসবে মরণের কথা বেশি মনে আসবে তাহলে বারবার পড়াটা বেশি ভালো জি তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করা কোরআনের সাথে সম্পর্ক গাঢ় করা আখের আত্মী হওয়া তো যেটাতে সংশোধন হবে যাতে ইমান বেশি তাজা হবে এটা বেশি ভালো এগুলো হচ্ছে আর এটাও যায় তিন নম্বর যে একটা সোরা দুই রাকাতে ভাগ করা তারপরে অর্ধেকটা কিসে দ্বিতীয় রাখাতে সুরা হাস অর্ধেক পড়লেন প্রথম রাখাতে যেকোনো সর সুরে মঙ্গল একরূপ প্রথম রাখাতে আরেক রুপু হচ্ছে দ্বিতীয় রাখাতে যাই খেলাপ গুলি বেশি করে যেগুলো জীবনে হয়তো একবার দুবার করেছেন শুধু সুরার মাঝখানে বড় বড় সুরার মাঝখান থেকে দু তিনটা আয় পড়ে নিল হ্যাঁ শেষ শেষ শেষ থেকে দু তিনটা আয় পড়ে নিল এরকমই করে অথচ এগুলো নবী সালাম জীবনে একবার দুইবার করেছে এত বেশি করা তাহলে হ্যাঁ অথবা সুরাটাকে দুই ভাগ করে দুই রাকাতে পড়া শেষ করা গোটা করা যেমন শুক্রবার দিন ফজরের নামাজে নবী হাসাল কি পড়তেন প্রথম রাখাতে কি না নাকি বলেন প্রথম রাখাতে সুরায় সুরে আর দ্বিতীয় এত লম্বা তো আমার জন্য মুশকিল আর মেলা আছে যে জলদি আর মুখ তির জন্য আরো মুশকিল সারা বছরই পড়ে না আর না হইলে পড়লে কি করে সুরায় শেষদাকে হাফ করে দিল ইনাবাসের প্রথম র একশো ছত্রিশ নম্বর ছত্রিশ এটা পড়েছেন দ্বিতীয় আলিমরান আর তারপরে নবীমের হ্যাঁ যতটা মুখস্ত আছে ততটা পড়েন যে কান্তিক আছে ওখান থেকে পড়তে পারেন তাহলে বোঝা গেল যে সব জায়জ কিন্তু নবী হাসলাম বেশিরভাগ হচ্ছে পুরা সুরা খতম করা এক রেখাতে অথবা একটা সুরাকে খতম করা দুই রকাত এরকম করা কখনো কখনো করবেন এই শুননা তো শূন্য তো হচ্ছে কি রকাত পড়বে এটা হচ্ছে যদি খুব লম্বা হয়ে যাচ্ছে তাহলে দুই ভাগ করে নেন আল্লাহর আজাবের কথা আছে শাস্তির কথা আছে সেখানে আজাব শাস্তি থেকে পানা চাইতে পারবেন আশ্রয় কামনা করতে পারবেন আজকাল আমল নেই আলম আলমারা করে কিন্তু জনগণকে শিখাইও না শিখবিদার্থের ওয়াজ ছাড়া তো কোন শিক্ষামূলক ওয়াজ কেমন করে শিখবে যাচ্ছে না কামেলের এই রামতি এগুলোই তো তাদের ওয়াজ তো এগুলো দিয়ে আর নামাজই কেমন জীবনে নামাজ শিক্ষা এইরকম কোন বিষয় আলোচনা আছে শুনেছেন তাহলে কেমন কি শিখবেন আপনি চিন্তা করেন কোন দিনের দেশের মানুষকে রেখেছে বিরোধী মোল্লারা নবী করিম সালামের সামনে যখন আয়াত করেছেন আর জন্য বা কোন ব্যক্তির জন্য তখন আল্লাহর কাছে কথা আসল আল্লাহ আউজুবেন আজাবিল কাবরে যে আজাব আসলো হ্যাঁ দুনিয়ার কোন আজাবের কথা আসলো তখন আশ্রয় চাইতেন যখন কোন রহমতের কথা জান্নাতের কথা নামাজের ভিতরে নিজের ভাষাই আরবি ভাষাই আরবি ভাষা হলে ভালো কিন্তু আরবি ভাষায় যদি না জান্ন থাকে নিজের ভাষায় চাইছেন জায়জ কারো কার সাথে কথা বলছেন আসরাই কামনা করা যাতে কোনো আজাব শাস্তির আলোচনা আছে কোন আজাব শাস্তির কথা যাহার নামে রাজাব হোক আর দুনিয়ার আজব হ্যাঁ লুতার ইসলামে জাতির উপর যে আজবেশ তখন আল্লাহা হ্যাঁ তোমার আশ্রয় গ্রহণ করছি আজাবে ধুনিয়াওয়ালা আখেরাতের আজাব থেকে বলা যাবে না জানা জি হেদায়তের আয়াত তখন হ্যাঁ আল্লাহ মাহদিনা বলছি আল্লাহ আমাদের রহমতের কথা আছে রহমত হচ্ছে জান্নাত রহমত হচ্ছে দুনিয়ার সু তখন আল্লাহর কাছে রহমত কামনা করবেন রহমাতি করলে সেই করছেন আমার রহমত সবকিছুকে সামিল নাম আছে না নেই হ্যাঁ বলা যাবে না যাবে না যদি আলোচনা সে কোন আয়াতে তাহলে তখন নবী কি করা যাবে সলাৎ পেশ করা যাবে দুধ পেশ করা যাবে সলাতে আলী ইন্দা কারণ নবী নাম আসলে কি করতে হবে এর তাগিদ রয়েছে ধরো নবিস বলেছেন কাকে আল বাকি ওই ব্যক্তি সত্যিকার যার সামনে আমার কথা আলোচিত হইলো কিন্তু আমার ওপর দরুদ পেশ করলো নফল নামাজে হলে মুস্তাহাব নফল নামাজা হলে কি সুন্নত মুস্তাহাব নফল নামাজে যখন এমন আয় তেল করছেন বা তেল শুনছেন তার মেয়ের আয় পড়ে পড়ছে তখন বলছে আর ফরজ নামাজে ফরোজ নামাজে যথাসব্দ এগুলি কম করা সেই জন্য জায়েজ বলছেন কেউ যদি নবী হাসানের নাম শুনে দুরুদ পাঠ করে তাহলে সেটা জায়জ করছেন এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে আল্লাহর গুন মাফ করেন এবং এল মামলে তৌফিক দান করেন কোরআন শূন্য অনুযায়ী চার তৌফিক দান করেন শিরিখ বিদার্থে বেঁচে থাকার তৌফিক দান করেন পাঁচ অক্ট নামাজ ঠিক করার তৌফিক দান করেন সল্লাহসালিয়া মোহাম্মদ ওয়ালা